উপলক্ষে বিশেষ লেকচার সিরিজটি আলোচনার বিষয় রোজার নিষ্ঠতা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 আর এর মধ্যে আমরা সেই সাওমই রাখতে চাই যেই সাওমের সাথে মনের আনন্দ জড়িত আমরা যেমন তেমন সাওম পালনে আগ্রহী নই স্থম পালনের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই চোখের শীতলতা অর্জন করতে চাই পাশাপাশি আমরা সওম পালন করছি এটা ভেবে তৃপ্তি পেতে চাই কোরআনের আয়াত দেখুন যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তা কোয়া অর্জন করতে পারো সুরা আল বাকারা আয়াক একশো হে সিয়াম তোমাদের উপর ফরজ করা হলো কিন্তু কেন ফরচ করা হলো জন্য কোথাও কিন্তু সাউম মাঝে মনের আনন্দ এবং চে শীতলতা খোঁজার ব্যাপারে নির্দেশনা দেখতে পাবেন না কারণ অল্প কিছু বান্দা ব্যতীত বেশিরভাগ বান্দাই কিন্তু সালাত কিংবা সমে কোন আনন্দ অনুভব করে না আমরা সেই অল্প কিছু বান্দার অন্তর্ভুক্ত হতে চাই আল্লাহ সুবানা সালাতের ব্যাপারে বলতে গিয়ে তিনি সালাতের উদ্দেশ্যের ব্যাপারেও তিনি বলেছেন নিশ্চয় সালাত আল ফাহেসা এবং আল মনকার থেকে সুরা আল আনকাবুত আয়াত ৪৫। সলাৎ আদায়ের উদ্দেশ্য হল সলাৎ আদায়কারীকে ফাহেসা তথা কবিরা কুনা এবং মনকার তথা কুফর ও শেখ থেকে দূরে রাখা রসুল্লা সাল্লাম বলেছেন যে সালাদ তার চোখের শীতলতা এবং অন্তরের প্রশান্তি আমরা আসলে যেটা বলতে চেষ্টা করছি সেটা হল আল্লাহ কোরআনে থেকে দূরে থাকাকে উদ্দেশ্য বলেছেন আর এই সবকিছুই সময়ের সাথে সাথে ইবাদতের মাধ্যমে অর্থাৎ সও পালন ও সালাত আদায়ের মাধ্যমে অর্জন করতে হবে সবাইকে অবশ্যই তাকোয়া অর্জন করতে হবে এবং কবিরা গুনাহ ও কুফরী থেকে দূরে থাকতে হবে এগুলো সবাইকে অর্জন করতে হবে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 যারা কুফরি করে তারা ভোগ বিলাসে মত্ত থাকে এবং চতুষ্পদ প্রাণীর মতো ভক্ষণ করে সুরা মোহাম্মদ আয়াত বারো তাদের জীবন খাওয়া দাওয়াকে কেন্দ্র করে আর এটাই তাদের জন্য সব আর একজন মমিনের কাছে কখনো ক্ষুধার্ত থাকাটা ক্ষুধা নিবারণের চেয়েও অধিক আনন্দের অল্প কিছু বান্দার পক্ষেই এটা অনুধাবন করা সম্ভব সাওমের মধ্যে যে আনন্দ মাধুর্য স্নিগ্ধতা উপভোগ্য ব্যাপার উত্তেজনা এবং অপূর্ব সবাস তা আপনি কেবল তখনই বুঝতে পারবেন যখন আপনি অনুভব করতে পারবেন যে আপনি তো শুধু সাওম রাখছেন আল্লাহর জন্যই অসংখ্য হাদিসে কুৎসিতে আছে যেখানে আল্লাহ সোহানো তাল্লা বলেছেন যে সাওম কেবল আমারই জন্য আপনাকে এটা বুঝতে হবে যে আপনার এই ট্যাগটুকু শুধু আল্লাহর জন্য আর এটাই হল ইমান আর ইহতিসাবের প্রকৃত অর্থ প্রথম পর্বে একটা আমরা আলোচনা করেছিলাম এবং এই নয়। রোদেলাউ আনহুর উপর চাবকের আঘাত করা হচ্ছিল এবং এমন পাথরে চাপা দেওয়া হচ্ছিল যা মাংস ভেদ করে হাড় পর্যন্ত পৌঁছে গিয়েছিল আর এই তীব্র কষ্টের পরিস্থিতিও বিলাল রাজিয়াল্লাউ আনহুর জন্য কষ্টকর হতে পারেনি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 যদি বলেন আমাকেই হবে কারণ আল্লাহর আদেশ হ্যাঁ এটা অবশ্যই উপযুক্ত কারণ আপনি শুধু এই কারণে পালন করতে পারেন আল্লাহ যেন আপনার কোবল করেন কিন্তু আমরা আসলে শুধু আদেশ মানার স্তর থেকে আরও উপরের স্তরে যেতে চাই যদি আপনি সাওম পালন করাটা উপভোগ্য করতে চান আপনাকে এটা জানতে হবে যে আপনি আল্লাহর জন্য সওম রাখছেন আপনাকে এটা খুব ভালোভাবে মনের ভিতর কেঁথে নিতে হবে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 তারা বলে আমরা আমাদের খাবার সময়কে পিছিয়ে দেব রাত জাগে সলাত আদায় করব, কিন্তু আমরা পরবর্তী রমাদান আসা পর্যন্ত আর অপেক্ষা করতে পারছি না তাও শীতকে সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত করুন সাম পালনের মাধ্যমে সব কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার মাধ্যমে তাও শীতকে প্রতিষ্ঠা করুন আমরা সব কিছু করি আল্লাহর জন্য দান করি আল্লাহর জন্য শুধু আমাদের খাবার আর পানিও ত্যাগ না বরং আমাদের জীবন সম্পদ এবং মর্যাদাও শুধুমাত্র আল্লাহর জন্য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 কিন্তু যখন এই একই বিষয়গুলো রমাদানে ঘটে তখন তার হৃদয় আনন্দের ছেয়ে যায় যেমনটা হয়েছিল রসুল্লাহ সাল্লা সাল্লামের ক্ষেত্রে তা এফে তিনি বলেছিলেন যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও তবে আমি আর কিছুরই পরোয়া করি না পাকস্থলীতে কিছুই নেই কিন্তু তা অপূর্ণ থাকার কষ্টের অনুভূতি দূর হয়ে যায় এটা জেনে যে আল্লাহ দেখছেন এবং তিনি জানেন যে আল্লাহর জন্যই সে তার প্রবৃত্তিকে দমন করেছে যে আল্লাহকে ভালোবাসে সে অন্য কোনো উপায়ে তার পেট ভরাতে চাইবে না সে কষ্ট স্বীকার করবে তাও আবার বিনয়ের সাথে আল্লাহর কাছে সাওম কবুল হওয়ার জন্য এই দোয়া করে যে ইয়া আল্লাহ আপনি কবুল করুন কারণ আল্লাহ যদি তার সাউন কবুল করে নেন তবে এই ক্ষুধা তৃষ্ণা এসব কোনো ব্যাপারই না আবারও আমরা তাইফের রসুল্লাহ সাল্লা সাল্লামের ক্ষেত্রে যা ঘটেছিল তা খেয়াল করি ঠোঁটগুলো শুষ্ক গলা তৃষ্ণার্ত কিন্তু আপনার হৃদয় ভাবা পূর্ণ এটা জেনে এবং সেই দিনটির অপেক্ষায় যেদিন আপনার সাক্ষাৎ হবে বিশ্ব চরাচরের রব আল্লাহ সুহান সাথে আর এটাই এই হাদিস্তার অর্থ যে সাউম রাখে সে আনন্দে উৎপেলিত হয়ে যাবে যখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে হাসরের দিন কিছু কিছু লোক তাদের ঘামে নিমজ্জিত থাকবে যার যার গুণাহ অনুযায়ী কারো কারো চেহারা অন্ধকার হয়ে থাকবে সেদিন কিছু চেহারা হবে শুভ্র আর কিছু হবে অন্ধকার মুখের উপর ভর দিয়ে হাঁটবে এবং আমি তাদের হাসরের দিন একত্রিত করব। তাদের মুখের ওপর অন্ধ বোবা এবং বোধি সুরা আল ইসরা আয়াত ৯৭। কেউ কেউ হবে অন্ধ যদিও তারা দুনিয়ার জীবনে দেখতে পেত এবং আমরা তাকে হাসরের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। সুরা তোয়াহা আয়াত একশো এরপর থাকলো সাউন পালনকারীরা তারা থাকবে আনন্দে উদ্বেলিত আল্লাহর সাথে সাক্ষাতের সময় মানুষেরা থাকবে ভয় এবং আতঙ্কের ভিতরে সাইমগন থাকবে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য অস্থির এবং আল্লাহর সাথে সাক্ষাতের জন্য তারা আর অপেক্ষা করতে চাইবে না কারণ রসুল্লাহ সাল্লাই বলেছেন যারা কখনো ইহসানের মানে কি তা অনুভব করেনি তারা এসব শুনে হাত মাথা দিয়ে চাপড়াতে পারে আর বলতে পারে তোমরা পাগল রাখতে হবে তাই রাখব কিন্তু আপনি বলছেন তা আমি উপভোগ করতে পারবো। সবাই এসব বুঝবে না কারণ ক্ষুধা তৃষ্ণা একদিকে আর আনন্দ আহ্লাদ আর একদিকে আপনি দুইটা সম্পূর্ণ বিপরীত জিনিসকে এক করার চেষ্টা করছেন এ যেন চুম্বকের উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে লাগানোর চেষ্টা যেটা কখনো হবার নয় ইবাতাদের মাঝে আনন্দ অনেকটা অলৌকিক কিছুর মতো খুব বেশি বান্দা এটা বুঝবে না খুব অল্প বান্দাই এটা অর্জন করতে পারবে যাদের আল্লাহ ইহসান দান করেছেন তারাই এর বর্ম বুঝবে অনুধাবন করবে এবং নিজের জীবনে প্রয়োগ করবে আপনার নিয়ত লক্ষ্য ও প্রেরণা হবে এক আল্লাহ তাকে ভালোবাসা এবং তাকে সন্তুষ্ট করা আপনার লক্ষ্যই এখানে আপনার হাতিয়ার তাই সাথে আপনার মাঝে আনন্দ আর মজা খুঁজে পাবেন এই পৃথিবীতে কষ্ট আর ত্যাগ স্বীকার করার মাধ্যমেই আমরা জান্নাতের সর্বোচ্চ স্তরে পৌঁছাব ইনশা আল্লাহ এই বিষয়টাই ভাবুন দেখবেন আপনার সাওম কষ্ট থেকে আনন্দে পাল্টে যাবে কল্পনা করুন যে এই দুনিয়ার কষ্টগুলো আপনাকে স্তরে নিয়ে যাবে আমরা সর্বোচ্চ করব এবং আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য কখনো নয় আপনি পৃথিবীতে যে ত্যাগে স্বীকার করুন না কেন আখিরাতে আপনি যা পেতে যাচ্ছেন তার তুলনায় তা কিছুই নয় জান্নাত অনেক দামি মোটেও সস্তা কিছু নয় রসুল্লাহ সাল্লাহ আল্লাহাম বলেছেন আল্লাহর পুরস্কার অত্যন্ত দামি আল্লাহর সন্তুষ্টির জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবার পর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 আপনি আপনার নফসের ওপর অনেক শক্তিশালী হয়েছেন এবং আরো জানবেন যে আপনার দোয়ার শক্তি এখন কিছুটা জোরদার হবে কারণ এখন আপনি আপনার দো আপনার এই আমলকে ওয়াসিলা হিসাবে তুলে ধরতে পারবেন আপনি দু আয় বলতে পারবেন হে আল্লাহ আমি একা ছিলাম তৃষ্ণার্ত ছিলাম কেউই জানতো না কেউ আমাকে আটকাতাও না আমি শায়েখ আহমদের হালাকায় আসার পথে রেস্টুরেন্টে থামতে পারতাম কেউ আমাকে দেখতো না জানতো না না জানতো আমার পরিবার না জানতো শয়েখ আহমদ হে আল্লাহ কখনো কখনো আমি দুর্বল হয়ে পড়েছিলাম এবং গুনাহে জড়িয়ে পড়েছিলাম আপনি আমাকে ক্ষমা করে দিন এটা দোয়া কবুলের হাতিয়ারও হতে পারে হে আল্লাহ আমার এক হাত দূরত্বেই পানি আর বরফ ছিল শুধু তোমার জন্য আমি এগুলো এড়িয়ে গিয়েছি তাই আমাকে চাকরিটা পাইয়ে দাও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার তফিক দাও আমার অসুস্থতা দূর করে দাও অথবা আপনার কাছে যে চাওয়ায় থাকুক না কেন তার জন্য দোয়া করুন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 প্রতিটা দড়ি টানবে সত্তর হাজার ফেরেসটা এমন সময় আপনারা শুনবেন ফেরেস বলছে আবদুল্লাহ সালি জামাল তুমি জাহান নাম থেকে সত্তর হাজার বছর দূরে এবং আরো সত্তর হাজার বছর দূরে এবং আর সত্তর হাজার বছর দূরে আপনি কি জানেন কোন কাজের কারণে আপনি জাহান্নাম থেকে সত্তর হাজার বছর দূরে সরে যাচ্ছেন সেগুলো হলো রমাদানের বাইরের দিনগুলোতে আপনার রাখা স্থামগুলো রমাদানের স্থানের ক্ষেত্রে এই হিসাব আরো বেশি হয় অন্যান্য বর্ণনায় বলা হয়েছে আকাশ এবং পৃথিবীর মধ্যকার দূরত্বের সমান অর্থাৎ সত্তর বছর গণত্রিশ মোট একুশশো বছর হবে জাহান্নাম এবং আপনার দূরত্ব আর এটা শুধু রমাদানের জন্য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 এবং আপনাকে বলা হবে আর রায়ান নামে গেট দিয়ে প্রবেশ করতে যদি এটা জেনেও আপনি অনুপ্রাণিত না হন তবে আমাকে বলুন আর রায়ান মানে ত্রিশা মেটায় এবং সন্তুষ্ট করে আপনি আল্লাহর জন্য অনেক কিছুই পরিত্যাগ করেছেন এখন আল্লাহ আপনাকে সন্তুষ্ট করবেন এটাই হলো আর রাইয়ানের মানে যখন আপনি বসে বসে এই সব বিষয়টা সাক্ষ করবেন আপনি গভীরভাবে অনুভব করবেন এবং কল্পনা করবেন যেন তা হচ্ছে এখনই তখন যদি আপনার ইবাদাতে না আসে তবে আমাকে বলবেন যখন আপনি জান্নাতে জান্না লোকেরা লেভেল এক দুই তিন আপনি উপরে উঠছেন আর উঠছেন কেবল আপনার সাহমের কারণে যখন আপনি এর উপরও তাফাক্ষ করবেন কল্পনা করেন বিশ্লেষণ করেন আমাকে বলবেন যদি আপনার হৃদয়ে প্রশান্তি না আসে আর সাহমের সময় আপনার মনে শীতলতা না আসে রস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন অর্গ অথবা ফেসবুক পেজ ডবু ডেসবুক অথবা ইউটিউব চ্যানেল ডব্লু ডবল মিডিয়া